وعليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ من الشيطان الرجيم قد افلح المؤمنون الذين في صلاتهم خاشعون सम्मानित पीजट टी बांगलार दर्शक मंडली रसल्ला सल्लाह सल्लम सालाद यमे हमारे आलोचना अब्हत रेखे एक सालादी क्या आदाय करब पद्धति आदाय करब से एक विश्लेषण करब लक्ष्य कर आल्लाबुल आलमीन बोल قد افلح المؤمنون مؤمنত সফলকাম হয়ে গেছে তারা সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজদের সালাতে বিনম্র নতো এখানে আমরা আরেকটি আয়াত উল্লেখ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেটা আমরা বলবো সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন कमुल्ला एक नष्ट चित्ते आल्लर जन् दाड़े जाओ कूमु कम बुझा एक सालाद काएम करुझाई सालाद काएम करा सालाद आदय कराते जेटा बोझाना सेल इस्ताक उजु अति सुंदर भावे ओजू करा तमाम ও সুজুদিহা অতি কোরআন ও সালাত সাল্লাহ আলী ওসাল্লাম সালাত আদায় করা বলতে সালাত হেফাজত করা বলতে অতি সুন্দরভাবে অজু করা যেভাবে রসুল্লাহ সাল আল্লাম উজু করেছেন সাহাবা কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে অজু করা সুন্দরভাবে রুকু করা সুন্দরভাবে ধীরে সুস্থে সেজদা করা সেখানে কোরআন তেল করা এবং তাসাহুদ পড়া ও রাসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ পড়া এটা সালাতের মৌলিক রকুনগুলো এর মধ্যে বলা হয়েছে যদি এগুলো না থাকে তাহলে তার সালাত হয় না একজন সুস্থ ব্যক্তি সালাত আদায় করবে ওইভাবে যেভাবে রসুল মোহাম্মদ সাল্লাম করেছেন সালাতের আগের বিষয় পবিত্রতা লা লাথা লিমাল্লাম যার অজু হয়নি তার সালাত হবে না অজু ঠিক না হওয়া পর্যন্ত সালাত হবে না কারণ আত্মহুরু মিফতাহ কারণ সালাতের চাবি হল পবিত্রতা পবিত্রতা হাসিলের পরেই আমি সালাতে দাঁড়িয়ে যাব আমি ওজুর বিষয়টি আলোচনা না করে সালাতের পদ্ধতির উপরে আলোচনা করতে চাই এখানে একটি বিষয় স্মরণ করাতে চাই সালাতের মধ্যে আমি যেটাই করি না কেন সেটাই যেন দলিলের ভিত্তিতে হয় কোনো একটি কাজ যেন দলিল ছাড়া না হয় আমি সকল মুসলিম ভাই ও বোনকে বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই যে যে আমুলটাই আমি করব তার পিছনে দলিল থাকতে হবে এখনো প্রশ্ন আসবে সাধারণ যারা বইপত্র পড়তে জানে না তারা লক্ষ্য রাখেন না কিভাবে সালাদ দায়ী করবেন এখানে কোনো জটিলতা নাই। প্রত্যেকেই পারবেন ইসলাম একটা অত্যন্ত সুন্দর সহজ এবং অতীব সাধারণ একটি জীবনবিধান এর মধ্যে কোনো জটিলতা নাই কঠিনের কোনো কারবার নাই সহজ হ্যাঁ আমি জানি না যে রসুল সাল্লা সাল্লাম সালাদে কিভাবে দাঁড়িয়েছেন তাহলে আমি জিজ্ঞেস করিনি শর্ত এজন্য প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে প্রথমে জানাবো সালাদ শিক্ষা হিসাবে যে বইটি আপনি নির্বাচন করবেন যে বইটি আপনি কিনবেন বা ফলো করবেন সে বইটির বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাকে সংক্ষেপে বলতে চাই সেটা হল অবশ্যই প্রথম কথা ওই বইটিতে যেন রেফারেন্স বা দলিল থাকে এবং দলিলটা যেন স্পষ্ট থাকে আপনি তো পড়ছেন একটি বই বাংলা ভাষায় পড়ছেন তার সাথে যদি রেফারেন্স সহ আর একটা লাইন অতিরিক্ত পড়েন তাহলে কি কি সমস্যা হয় সমস্যা তো হওয়ার কথা না কারণ সেখানে উল্লেখ থাকবে যে গ্রন্থে যে বইয়ে লেখা আছে একটি হাদিস উল্লেখ করার পরে লেখা আছে সহি বুখারি কিংবা মুসলিম বা দাউদ লেখার পরে বলা আছে হাদিস সংখ্যা এত খণ্ড এত পৃষ্ঠা এত অধ্যায়টা এত অনুচ্ছেদটা এত এই এতটুকু লিখতে বেশি সময় লাগবে না আর আপনার পড়তেও বেশি সময় লাগবে না সুতরাং আর এইভাবে উল্লেখ করাটাই উচিত প্রত্যেকটি মুসল্লেকে প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে যে কোনো বই কেনার সময় আপনি দেখবেন যে ইসলামী বই কিনতে গিয়ে আপনি দেখবেন সেখানে ওই কথাটির পিছনে রেফারেন্স আছে কিনা তাহলে ইনশা আল্লাহ আপনি সঠিক পথটা পেয়ে যাবেন কারণ আল্লাহ বলছেন ফস আলু আহ্লা সৌরা আন্নাহাল তিতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করো আর এই আহলে জিকির এখানে একটা সুন্দর কথা রয়েছে যে আল্লাহ আহলে এলেম না বলে আহলে জিকির বললেন কারণ হল জিকির যেটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকেই যিনি কথা বলেন তাকেই আহলে জিকির বলা হয় আর জিকিরটা আল্লাহ নাজিল করেছেন আমি আমরা জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে আমরা হেফাজত করার দায়িত্ব নিয়েছি আল্লাহ রব আল বলছেন সৌরা আল হেজর নম্বর আয়তে তাহলে এই জিকির অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে সেটা হলো জিকির আর এই অনুযায়ী যিনি কথা বলবেন তিনি হলেন আহলে জিকির आहलिजिकेस कथा ग्रहण करार समय विधान नेारय प्रश्नोत्तर जान समय नाथ दलिल सह जानते हैं से एक कथा मज्यबूर दलिलता जान स्पष्ट होनेकटी गुरुत्वपूर्ण विषय जो करते चाहिए हल हादिस बेपार जो मंतब था, था खुबी भलो कारण हल बुखारी मुस्लिम छाड़ा অন্য যত গ্রন্থ রয়েছে হাদিসের গ্রন্থ সেগুলোর মধ্যে সঙ্গত করানোর অনেক জয়ীফ হাদিস থেকে গেছে এই জয়ীফ হাদিসগুলো আপনি কিভাবে জানতে পারবেন যিনি আলেম যিনি লেখক হবেন তার উপরে গুরু দায়িত্ব হয়ে পড়বে যে যদি বুকার মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস আমি উল্লেখ করি তাহলে সেখানে উল্লেখ করা হাদিসটির সনদ সহি না হাসান হাদিসটির সনদ সহি বা হাদিসটি সনদ হাসান বলে উল্লেখ করলাম তাহলে পাঠকের জন্য সুবিধা হবে আর আমরা পাঠক মণ্ডলী যারা আছি বা আমরা যারা শ্রোতার মণ্ডলী যারা আছি তারা বুঝতে পারবো হ্যাঁ হাদিসটি সহি এই এতটুকু যদি উল্লেখ থাকে বইয়ে তাহলে মুসলিমদের জন্য খায়ের উত্তম একটা পদ্ধতি বেরিয়ে আসলো তবে কখনোই কোনো আলেম কোনো ব্যক্তি অসাদ উপায় অবলম্বন করব না কোনো কৌশল অবলম্বন করব না হকটাই মানুষের সামনে পেশ করব এটা আমার দায়িত্ব আর আল্লাহর বস্তে মনে করব এটাই যে আল্লাহ আমার সব কিছু দেখছেন সব কিছু শুনছেন এমনকি ইন্না আলিম বিজাতিস আল্লাহ আমার অন্তরে খবরও রাখেন সুতরাং কোনো কৌশল অবলম্বন করতে যাব না কারণ আল্লাহ আমার সব কিছুই জানেন আমি যখন মানুষের কাছে পেশ করব তখন আসল বিষয়টা সুন্দর করে মানুষের সামনে পেশ করব। এটাই উচিত সালাতের পদ্ধতি কোন পদ্ধতি সালাতাই করবেন এটা বলতে গিয়ে আমরা এই আলোচনাটা করলাম এই জন্যই যে সালাত একটা এবাদতে তাও কিফি আর এই এবাদতটাকে আমাকে আদায় করতে হবে যেভাবে রসুল সাল আলি আসাল্লাম আমাদের দেখিয়েছেন মান আমিলা আমলান লাইসা আলৈরুনা ফাহ কেউ যদি কোনো আমুল করে কোনো আমুল যে কোনো আমল। লাইসা আলে আমরুনা সে আমুলটি করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি ফাহ রদ ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় সুতরাং আমি গুরুত্বপূর্ণ এবাদত শ্রেষ্ঠ এবাদত সালাদ আদায় করতে গিয়ে আমি অবশ্যই প্রত্যেকটি কাজই নেব রসুল্লাহ সাল আলহ সালামের কাছ থেকে কেউ যদি কোনো আমুল করে আর সেই আমুলের নির্দেশ যদি আমাদের পক্ষ থেকে না থাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ যদি না দেন ফহু রদ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা চলবে না সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের স্বাতত্র পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে আল্লা রাসুল সালাতে দাঁড়ানোর আগে কোনো কিছু বলতেন না সরাসরি কেবলামুখী হয়ে তিনি দাঁড়িয়ে যেতেন পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী করে আমি ঠিক ওইভাবে দাঁড়িয়ে যাব এখানে উল্লেখ্য যে যদি ইমাম হন তাহলে একাকি সামনে দাঁড়িয়ে যাবেন মুক্তাদি হলে পিছনে দাঁড়াবেন দাঁড়ানোর একটি নিয়ম হাদিসে वर्णित साल शुरूते प्रथम जे विषय मैने रखते हम इनुबिन नियत शही बुखार प्रथम हादेश वर्णित होता मानुषर आम समूह नियतर उपरेभरशील सालात आदाय करब काल आदाय करब से नियति बोले दी एक हलो मेद कड़ा मेद बला এটা আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন নিহতের উপরে নির্ভরশীল আর নিহতের স্থানটা হলো অন্তর সুতরাং সালাত আদায়ের জন্য আমি প্রথম অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাব যদি আমি একাকি সালাত আদায় করি তাহলে আমি সরাসরি সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আকবার বলে দুখানা হাত উঁচু করব হয় কাঁধ বরাবর অথবা কান বরাবর দুইটি হাত দিছে বর্ণিত হয়েছে অথপর হাত বাঁধব সম্মানিত দর্শক মন্ডলের একটু বিরতির পরে আমরা আবার ফিরে আসছি আপনার ততক্ষণ আমাদের সাথে থাকুন মালবতার পথ প্রদর্শক আলফর আলুল করিম কি অসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देखियत बृहस्पतिवार सन्ध्या साढ़े छोन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश যে কোন সমে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন পাঁচটায় পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম এখন সালাত আদায় করব কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করবো এর উপর একটি গুরুত্ব আপনাদের তুলে ধরছিলাম এখানে কেউ যদি কোনো আমুল করে কোন আমুল যে কোনো আমল লাইসা আলৈ আমরনা সেই আমুলটি করার নির্দেশ हम्मद देनी फाहुअ रद्द प्रत्याख्यत बर्जन्य सूतरा गुरुत्वपूर्ण इबादत श्रेष्ठ इबादत साल त आदाय करते गए अवश्य प्रत्येक क्या ही निब रसोल्ला सल आलम काम कर আর সেই আমলের নির্দেশ যদি আমাদের পক্ষ থেকে না থাকে অর্থাৎ রাসুল্লাহ যদি না দেন চলবে না। ওইটা প্রত্যাখ্যাতিম দ্বিতীয় খন্ডের সাতত্র পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সালাতে দাঁড়ানোর আগে কোনো কিছু বলতেন না সরাসরি কেবলামুখী হয়ে তিনি দাঁড়িয়ে যেতেন পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী করে আমি ঠিক ওইভাবে দাঁড়িয়ে যাব এখানে উল্লেখ যে যদি ইমাম হন তাহলে একাকি সামনে দাঁড়িয়ে যাবেন মুক্তাদি হলে পিছনে দাঁড়াবেন দাঁড়ানোর একটি নিয়ম হাদিসে বর্ণিত হয়েছে সালাতের শুরুতে প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে ইননামাল ইনামালু বিনাত সেই বুহারের প্রথমে হাদিসটি বর্ণিত হয়েছে মানুষের সমূহ নিহতের উপরে নির্ভরশীল আমি সালাত আদায় করব কোন সালাত আদায় করব সেটা আমার নিয়তি বলে দেয় একটা হলো নিয়াত করা আর একটা নিয়াত বলা এটা আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন নিহতের উপরে নির্ভরশীল আর নিহতের স্থানটা হলো অন্তর সুতরাং সালাত আদায়ের জন্য আমি প্রথম অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাব যদি আমি একাকে সালাতাদাই করি তাহলে আমি সরাসরি সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আকবার বলে দুখানা হাত উঁচু করব হয় কাত বরাবর অথবা কান বরাবর দুইটি হাদিসে বর্ণিত হয়েছে অথবা হাত বাঁধব আর যদি মুক্তাদি হই তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় রয়েছে মুক্তাদি হলে পরস্পরের পায়ের সঙ্গে পা মিলিয়ে সালাতে দাঁড়িয়ে যেতে হবে এখানে গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে কয়েকটি বিভিন্নভাবে কিভাবে একজন ব্যক্তি সালাতে দাঁড়াবেন এখানকার বিধান আল্লাুল সাল্লা সাল্লাম যখন সাহাবিদেরকে কাতারে দাঁড় করিয়ে দিতেন তখন কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে স্পর্শ করে মিলিয়ে দিতেন পায়ের সঙ্গে পা মিলিয়ে দিতেন এমসহ মানা কি বানা অর্থাৎ সাহাবিরা বলছেন যে তিনি আমাদের কাদ স্পর্শ করে দাঁড় করে দিতেন এখানে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে কীভাবে সালাতে দাঁড়াবে কারণ হলো এখানে একটি শিক্ষা রয়েছে পরস্পরের পাশাপাশি মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে তারা পরস্পরে ভাই ভায় হয়ে যাবে মনের মধ্যে কোনো যত কটিলতা যত হিংসা যত রঙ বিদ্বেষ সব কিছু এখান থেকে বিদরিত হবে কিছু থাকবে না পরস্পর আবার ভাই ভাই হয়ে যাবে পাঁচ রক্ত সালাতে মসজিদে জামাতে উপস্থিত হয়ে পরস্পরের ভয়ে ভয়ে মহব্বতের সাথে দাঁড়িয়ে গিয়ে সালাতে শরিক হলে মানুষের মনের মধ্যে আর কোনো বিভ্রান্তি বিদ্বেষ হিংসা থাকতে পারে না বলেই এই বিধান আল্লাহ রব্বুল আলমিন চালু করেছেন এখানে কখনো আমরা শয়তানের জন্য ফাঁক রাখব না আল্লাহ রসুল সালিকু আসাল্লাম এখানে অনেক কথাই বলেছেন আল্লাহ রসুল বলছেন লারা যে ফুরুজাতি শয়তান তোমরা পরস্পরে দাঁড়ানোর সময় পায়ের মাঝখানে ফাঁক রেখে শয়তানের জন্য এই ফাঁক ছেড়ে দিও না তারপরে বলছেন সফফান সফান আসলা ব্যক্তি পরস্পরে না দাঁড়াল পৃথক হয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর নিকট থেকে পৃথক হয়ে গেল এখানে এক নির্দেশ শয়তানের জন্য তোমরা জায়গা ফাঁক করে রেখো না বন্ধ করো যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়ালো সে আল্লাহর নিকটবর্তী হলো আর যে ব্যক্তি ফাগ করে দাঁড়ালো সে ব্যক্তি আল্লাহর নিকট থেকে দূরে চলে গেল শুধু তাই নয় রসল্লাহ সাল্লাম বলছেন মান্দাত যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করলো ফরজাতন একবার ছিদ্র পথকে ফরজাতন বলা হয় এই ফাঁক যে ব্যক্তি বন্ধ করলো রফাউল লহ দারাজান আল্লাহ রব আলিন তার মর্যাদা একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ আমি কিভাবে দাঁড়াবো এখানে একটি পদ্ধতি রাসুল বলে দিয়েছেন অনেক কথা পরস্পরে দাঁড়ানোর মধ্যে অনেক ফায়দা যেমন আছে তার মধ্যে বড় একটা ফজিলত নিহিত রয়েছে সে কথাটাই বলছে, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সমাজে কথা চালু আছে যে পরস্পর দাঁড়ালে পায়ের সঙ্গে পা মিলিয়ে দিলেই। অপরকে স্পর্শ করা হয় একটি সম্মানের হানি হয় মর্যাদা হানি হয় পুরো সমাজের পুরোটাই উল্টা হাদিসটি বর্ণিত হয়েছে তবরানি অসাদ পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিসে হাদিস রসন সহি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর আমাদের সমাজে প্রচলিত আছে যে সম্মান নষ্ট হয় কারণ একজন ছাত্র একজন শিক্ষকের পায়ের সাথে কীভাবে পা মিলাই এখানেই তো রয়েছে পরস্পরের মধ্যে থেকে বিদ্বেষ বিদ্যুতের হওয়ার একটা অমোঘ দৃষ্টান্ত আমি যখন পাশাপাশি দাঁড়িয়ে গেলাম একজন সাধারণ ব্যক্তি আর একজন জ্ঞানী ব্যক্তি একজন ধনী একজন ফকির দরিদ্র পরস্পরে দাঁড়িয়ে যাবে একই সঙ্গে এর মধ্যে একটা কল্যাণ রয়েছে আল্লাহ রসুল বললেন মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর আমরা বলছি মর্যাদা কমে যায় না এখানে কোনো কারণই নেই বরং আমরা এই সোনাতকে প্রতিষ্ঠা করার স্বার্থে এই সোনকে সমাজের বুকে রূপ দেওয়ার স্বার্থে আমরা সালাতে দাঁড়ানোর সময় রসুল্লাহ সাল্লি সাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন ওইভাবে আমরা দাঁড়ানোর চেষ্টা করব যাইনামাজে দাঁড়ানোর ধোয়া নেই দাঁড়ানোর যে পদ্ধতি সেটাই আমরা অবলম্বন করব যদি থাকতো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা পেতাম পরস্পরে দাঁড়ালে পায়ের সঙ্গে পা মিলিয়ে দিলে যে সম্মানের হানি ঘটে তা তো প্রমাণিত নয় এটা প্রমাণ পাওয়া যায় না বরং আমরা পাচ্ছি এটাই যে পরস্পরের সঙ্গে পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাদ মিলিয়ে পরস্পরে দাঁড়িয়ে গেলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেন এবং বড় ফজিলত হলো আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে না আল্লাহ আকবর আমরা এই ফজিলতটা নেওয়ার স্বার্থে এবং এই সোননাথকে প্রতিষ্ঠার স্বার্থে আমরা এগিয়ে যাই আমরা সকল ভাই বোন কে আহ্বান জানাবো রসুল্লা সাল্লামের সালাত আমরা ওইভাবেই আদেই করব যেভাবে তিনি আদেই করেছেন আমাদের সালাত আল্লাহ দরবার ইনশাআল্লাহ কবুল হবে তাতে সন্ধের কোন অবরকাশ নাই আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন সুবাহক আল্লাহিকাশাহাতালাম আলাইকুম ওরি কোথা থেকে কার মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে তুলে ধরার হুসেন্লাহ খান মাদানী আব্দ আবু পাক মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিগি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হটপথ অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে कैम छोल सलाचर्या छाड़ा जिन सौंदरता टीका रखते परिना ठीक तेम ही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 कल सन्धा छटाय पुनः सम्प्रचार दोपुर बारोटाएंगे पीस टीवी बांगल्ए